আলহামিল রবিলমিন আল রসুলিহি بعد আমি তোস্তি আমরা ধারাবাহিকভাবে ভাবে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল্যবাদিতা আমানো সত্যবাদিতা ও একটি অপরিহার্য বৈশিষ্ট্য পক্ষান্তরে মুনাফিকের বৈশিষ্ট্য বা আলামত সমূহের একটি হচ্ছে ইদা হাদা কাদাপা যখন সে কথা বলে মিথ্যা বলে একটি উপস্থিতি পবিত্রকোর আনে আল্লা সুবাহ তার মোমিন বান্দাদেরকে সত্যবাদীদের সঙ্গে থাকার এবং সঠিক কথা বলার জন্য আদেশ করেছেন আল্লা বলেছেন সঙ্গে থাকো অপরের কায়াতে তিনি বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো অপর আরেক তিনি বলেছেন তবে তাদের জন্য উদ্যমী থাকে পক্ষান্তরে যে মিথ্যা বলতে অভ্যস্ত সে সর্বদা মন্দের দিকেই পা বাড়ায় হাদির শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিমসাল্লাম বলেছেন ধরা তোমাদের একান্ত কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পদ দেখায়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 আল্লা সুহান দশটি বিশেষ গুণের অধিকারী নারী পুরুষের কথা উল্লেখ করেছেন তন্মধ্যে এক প্রকারের নারী পুরুষ হচ্ছে অসাত সত্যবাদী পুরুষগণ ও সত্যবাদী নারীগণ তাদের সকলের ব্যাপারে সুসংবাদ বর্ণনা করে আল্লাহ করে রেখেছেন প্রিয় উপস্থিতি আমানত পর্বেও এই হাদিসটি আমরা আলোচনা করেছি হাদিসটিতে রাসুল্লাহ আলহিম চারটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন আর বাউা কুন্নাফিকা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 আর মিথ্যা হলো তিরমিজিতে বর্ণিত হয়েছে রসুল আলী সাল্লাম বলেছেন সত্যের মধ্যেই রয়েছে প্রশান্তি মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে কল্যাণ প্রশান্তি লাভ করা যায় না আসলে মানুষ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে তার পণ্যের প্রকৃত বিষয়টা খুলে বলে কোন রূপ সমস্যা থাকলে সেটা কেনা বেচার সময় উল্লেখ করে এতে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হবে আর যদি তারা সত্য কথা বলে এবং গোপন রাখে এবং মিথ্যা বলে তাহলে তাদের কেনা বেচার রহিত করা হয় বাস্তবিকভাবেই মানুষ যদি বিষয়টা খুলে বলে তাহলে তাকে এতটা পেরেশানির সম্মুখীন হতে হয় না আর যারা সামান্য লাভের জন্য মিথ্যা বলে থাকে